সসালামুকরুল্লা বহামদুলিল্লা রবিলামসলতলাম আল রসুল আসহাব আজমাইনাদ পৃথিবী বংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানে আন্তরিক মুবারক জানাচ্ছি আজকে আমরা বিশেষ একজন ব্যক্তিকে সাক্ষাৎকারের জন্য স্টুডিওতে হাজির করেছি প্রখ্যাত আলেমিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন আমরা চলে যাই মূল সাক্ষাৎকারের শেখ শহীদুল্লাহ খান মাদানি আমরা জানতে চাইব আপনার কাছে এখন যে আপনি বলেছেন ইমান ইসলাম এবং তার রুকুন সম্পর্কে বিস্তারিত বলেছেন আমরা আজকে জানব শিরিক সম্পর্কে আসলে মুসলিমদের মাঝে যে শিরিকের যে প্রভাব শিরিকটা কি এবং শিরিক থেকে আমরা ভয়াবহতা কি। এবং ভয় সম্পর্কে যদি বলতেন তাহলে আলহামদুলিল্লাহ মহতারাম আপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে নিয়ে আসার জন্য আমরা বিষয়টি আগেও স্পষ্ট করেছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয়টির নামে হল তৌহিদ আল্লাহ সব তাল এক করতার বাদ এ বিপরীত যে বিষয় সে বিষয়টি হলো শির বংশী স্থাপন করা আল্লাহ আল্লা সুবাহানহাতালার সাথে বা বহুত্ব বাদ যাই বলি আমরা তাওহিদের বিপরীত বিষয়টি হলো শির্ক আল্লা সুবাহানহাতা মানুষকে সৃষ্টি করেছেন তার তাওহেদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং শির থেকে মুক্ত হওয়ার জন্য এজন্য যুগে যুগে অসংখ্য নবিরাসুল যাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের জন্য রাসুল হিসাবে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে তাদের দাওয়াতের এই মূল বিষয় ছিল আবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহ এবং তোমরা তাগুত থেকে বিরত থাকো যে তাগুতের অপর নামেই বলা যেতে পারে তাগুত এর অপর নাম বলা যেতে পারে শিরক ও কফুর সকল নবীর রাসুলের এই বিষয়টি ছিল সর্বশেষ নবী মোহাম্মদ সালাল্লাহ আলী হুসাল্লাম তিনিও একইভাবেই করেছেন দাওয়াত দেওয়ার সাথেই কখনো শুরুতেই যেমন মদিনায় সর্বপ্রথম তাদের সাথে তিনি ও আদা নেন মদিনাবাসীদের তাদের যে ছয়টি বিষয় ছিল তার মাঝে প্রথম বিষয় ছিল ও আল্লাহ তুষরিক্লাহ হিসে তোমরা আল্লাহ আল্লা সুবাহার সাথে কখনো শের বিলিপ্ত হবে না শের কাকে বলে এর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমরা এর গুরুত্ব বা পরিণাম বলবো। বলব শব্দটি কাফ, সমন্বয়ে শেরকন শব্দ থেকে শেরকোন শব্দটি যার অর্থ হলো অংশ এ থেকেই এস অর্থ হলো অংশী স্থাপন করা অংশীদার বানায় দেওয়া আল্লাহ সহ এক তার আপনি আরেকজনকে আবাদতের ক্ষেত্রে হোক একজন ব্যক্তিকে বা একাধিকজনকে বা যে কোনো বিষয়বস্তুকে আল্লাহর অংশীদার বানালেন এটাকে বলা হয় শিল্প আরবিতে বলা হয়ছে আল্লাহ আল্লা সবহানবুয়া তালার সমপর্যায় মনে করা এমন বিষয়কে গাইরুল্লাহকে যেই বিষয়টি শুধু আল্লাহ সুবহানব তালার জন্যই সীমাবদ্ধ থাকবে সেই বিষয়ে উদাহরণস্বরূপ এটা হতে পারে আমলের দিক থেকে হতে পারে বিশ্বাসের দিক থেকে বিশ্বাসের দিক থেকে যেমন আপনি বিশ্বাস করবেন একমাত্র স্রষ্টা হলেন আল্লা সুবাহানব তালা তিনি সব কিছু সৃষ্টি করে থাকেন সব কিছু দিয়ে থাকেন যদি আপনি বিশ্বাস করলেন যে অমুক বাবা তার দরগায় গেলে সন্তান পাওয়া যায় তাহলে এই দিক থেকে আল্লাহ শরিক আপনি এই বাবাকে বা এই বুজুর্গকে বা এই মৃত ব্যক্তিকে আপনি শরিক বানালেন আল্লাহর অংশীদার বানালেন অনেকেই বলে মাজারে নিয়ে গেলাম কিন্তু ছাগলটা তো আল্লাহর নামে জবাই করলাম জি জি সুন্দর একটি কথা বলেছেন যে কেউ বলে যে আমি মাজারে নিয়ে গেছি ঠিকই কিন্তু সেখানে আল্লাহর নামই জবাই করেছি জি আপনার কথা সত্য এরপরও আপনি সেরকে লিপ্ত হয়েছে। মাজারকে সংশ্লিষ্ট করেছেন জি এরপর আপনি শেরকে লিপ্ত হয়েছে। কেন আপনার ছাগল জবাই করার ক্ষেত্রে দুটি দিক রয়েছে প্রথম দিক হলো নাম উচ্চারণ করা আল্লাহর নাম যখন আপনি উচ্চারণ করবেন তাহলে ভালো তাউহিদ আর যদি আল্লাহ না করেন তাহলে শির দ্বিতীয় বিষয় হল এই ছাগল জবাইয়ের মাধ্যমে কোরবানির মাধ্যমে নৈকট্য অর্জন করা আপনি এই ছাগল মাজারে গিয়ে জবাই করলেন কেন কার্য পেতে চান আপনি যদি আল্লাহর নৈকট্য পেতে চান তাহলে আপনার বাড়ির পাশে অনেক প্রতিবেশী এমনও রয়েছে যারা বছরেও একটুকরা গোস্ত খাওয়ার সুযোগ হয় না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম প্রতিবেশীর অধিকার দিতে গিয়ে কত কঠিন ভাবে বলেছেন আপনি যদি সত্যি চাইতেন তাহলে যেই প্রতিবেশীর দেওয়াটা আপনার জন্য ফরজ ছিল তাদের কাছে আপনি দিতেন দেন নিয়ে এসেছেন এখানে কেন এখানে বাবাকে খুশি করার জন্য নৈকট্য অর্জনের জন্য অতএব নৈকট্য অর্জনের দিক থেকে আপনি আল্লাহর সাথে এই বাবাকে এই মৃত ব্যক্তিকে বা এই বুজুর্গকে বা এই গস কুতুবকে অংশী বানানো গাছ পাথর বা মাছ পুকুর অতএব এটাই হল শির অনুরূপভাবে শের বিশ্বাসগতভাবে হয়ে থাকে যেমন আপনি বিশ্বাস করেন যে আল্লা সুবহান হাত তালা মালিক আর কেউ না এটাই আপনার বিশ্বাস করা দরকার ছিল কিন্তু আপনি বিশ্বাস করছেন যে না আল্লাহ ছাড়াও আরও কেউ কিছু গায়েব জানে হয় আপনার পীর সাহেব অথবা আপনার বুজুর্গ অথবা কোনো জ্যোতিষী অথবা কোনো রাশিবিদ কোন গণক সেও কিছু গায়েব জানে এটা যখন বিশ্বাস করলেন ক্ষেত্রে অর্জন করবেন আল্লাহর না হয় যখন আরেকজনের করতে যান সেটা কর্মের ক্ষেত্রে শির আপনি সেজদা দিবেন একমাত্র আল্লাহ সব আল্লাহ না হয় আপনি আরেকজনের জন্য যখন সেজদা দিচ্ছেন এটা আবাদতের কর্মের ক্ষেত্রে শির মোট কথা হলো যেই সমস্ত বিষয়গুলি আল্লাহ আল্লা সোভানাহা তালার জন্য সীমাবদ্ধ করা দরকার সেই ক্ষেত্রে আপনি অন্য কাউকে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো জন্য করেন অথবা আল্লাহর সাথে অন্য কারো জন্য করে থাকেন তাহলে এটার নামেই হলো শির আর পৃথিবীর বুকে আল্লাহ আল্লা সোভানাহা তালার কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটি এর নামেই হল শির তাদেরকে কত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলেন সুরাজ উমার পঁয়ষট্টি নম্বর আয়া আল্লাহ রাবুল আলামিন বলেন আমি কি ওহি আদি যদি কে লিপ্ত হো যতই নবুয় আর রেসালতের ডিগ্রি পাওনা কেন যদি লিপ্ত হোয়াহ আমালুকা। অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বয়ং যদি আল্লাহ রবাহ আলমিন এই সতর্ক বাণী উচ্চারণ করেন তাহলে অন্যের জন্য কত বড় পাপ এটা সুতরাং জঘন্যতম অপরাধ আর পৃথিবীতে হতে পারে না এজন্যই সাহেবের হাদিসে যেটি এসেছে সাহাবি একটা যোগ করা যায় আপনি হয়তো যোগ করবেন যখন লোকমান প্রিয় পুত্র তাকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস লাপ্ত হইয় না কারণ রাজিহ জিজ্ঞাসা করলেন সাহিব হাদিস আকবরুল কাবা এর পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুণা বড় কবিরা গুণা কোনটি বড় অপরাধ কোনটি চমৎকার সম্মানিত উপস্থিতি আমরা এই সুন্দর আলোচনার ফাঁকে একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ অপেক্ষমান থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি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 সন্তুষ্ট পাপ এ পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল রাজাক বিন আব্বাস মুজফার বিনসিমুজাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর উপস্থাপনায় কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সমানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পরে আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম চলুন খান মাদানি তিনি আলোচনা করছিলেন শিরিকের ভয়াবহতা পরিণাম সম্পর্কে তিনি তার আলোচনা সম্পূর্ণ করবেন এজন্য তার কাছে চলে যাচ্ছে আমরা বলছিলাম যে শের কত ভয়াবহ একটি জঘন্যতম অপরাধ যেটি সই বুখারের হাদিস থেকে আমরা বলছিলাম আব্দুল্লা সৌদর কি জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় কবিরা গুনা বড় অপরাধ কোনটি আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন আংতে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার স্রষ্টা তিনি একক স্রষ্টা তোমাকে তো অন্য কেউ আর সৃষ্টি করেনি সৃষ্টির ক্ষেত্রে অন্য কেউ সহযোগিতাও করেনি সেই একক আল্লা সোভান হাতালাই সৃষ্টি করেছেন সুতরাং তিনি এককভাবেই তো সকল আবাদত পাওয়ার অধিকার রাখেন এই আল্লাহর সাথে যদি তুমি কোনো সমকক্ষ তৈরি করে নাও এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড়ো জঘন্যতম অপরাধ আল্লাহর সাথে সমকক্ষ কীভাবে তৈরি করে নেবেন আমরা শেরকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি আপনি আল্লাহকে যেভাবে বিশ্বাস করেন এরকম যদি আপনার অতিভক্তির ব্যক্তিকেও বিশ্বাস করেন আল্লাহকে যেভাবে বিশ্বাস করেন এইভাবে যদি আপনার অন্য কোনো ব্যক্তিকেও বিশ্বাস করেন তাহলেই যেন আপনি আল্লাহর সাথে তাকে সমকক্ষ তৈরি করলেন আল্লাহকে যেরকম দাতা মনে করেন অন্য কাউকে যদি এরকম কিছুর দাতা মনে করেন তার কাছে এইভাবে ধর্ণা দেন তাহলে আল্লাহর সাথে আপনি সমকক্ষ তৈরি করলেন এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ শেরকের আরও ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা বলতে পারি একজন মানুষ সে আল্লাহর আবাদত করছে কষ্ট করে কেন তার চাওয়া পাওয়া হল আল্লাহ সন্তুষ্ট হবেন তাকে জান্নাত দেবেন আল্লাহ সন্তুষ্ট হবেন তাকে জাহার্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ সন্তুষ্ট হবেন তাকে দুনিয়া ও আখরাতে সাহায্য দিবেন। কিন্তু আল্লাহ সু ভালো হওয়া যখন কোনো মানুষ শেরকে লিপ্ত হয়ে যায় তার বিষয়ে বলেন সরা মায়েদা বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন এই শের অপরাধের কারণে সর্বপ্রথম সে জান্নাতের আশায় আবাদত করত কিন্তু আবাদত করতে গিয়ে শেরকে যখন লিপ্ত হয়েছে আল্লাহ বলেন ফকদ হার রাহু আলহিল জান্নাত আল্লাহ আরাম করে দিবেন। আর আল্লাহ যে হারাম করে দিবেন পৃথিবীর কোন শক্তি রয়েছে সেই হয়েছে আল্লাহ সুবাহ জান্নাত হারাম করে দিলেন আল্লাহ আপনার জন্য জাহান্নাম অপরিহার্য করে দিলেন এরপরেও আল্লাহ বলছেন ওমালিমিন এই দলিম মুশ্রেদদের জন্য দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না আসলে মহতারাম আমি একটা বিষয় একটু গভীর চিন্তা করি আজকে মুসলিম বিশ্ব মুসলিম হওয়া সত্ত্বেও সংখ্যায় কম নয় প্রচুর এতু এত ক্ষতিগ্রস্ত কেন আল্লাহর সাহায্য থেকে যেন সর্বত্রই বঞ্চিত হচ্ছে কারণটা কি এর একটি বড় কারণ হলো আজকে মুসলিম সমাজ তারা এবাদতের নাম দিয়ে আল্লাহ এটি হল একটি অন্যতম কারণ ক্ষতিগ্রস্ত থেকে বঞ্চিত আজকে মুসলিম সমাজ জাহেলি যুগে যারা মুসরেক ছিল হান্ড্রেড সেই মুসরেকদের অবস্থাটাও যেন বর্তমান মুসলিমদের চেয়ে ভালো মনে হয় যে বিষয়ে সুপারিশ করবেন কিন্তু সেই সাফাতে বিষয়টাও হলো একজন মানুষের মাঝে যদি ইমান থাকে আর কিছু ভুল ত্রুটি বহু হয়ে থাকে কিন্তু তার আশা করা যায় সে এই মানের বদৌলতে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে কিন্তু যখন কেউ শেরকে লিপ্ত হবে আল্লাহ রাসুল সালাম স্পষ্টভাবে বলছেন আমার এই সুপারিশ হলো তার জন্য প্রথম শর্ত হলো সে কখনো শেরকে লিপ্ত হয় যদি কেউ শেরকে লিপ্ত হয় তাহলে তার জন্য কোন সুপারিশালামতম অপরাধ এত ঘৃণিত অপরাধ আল্লাহ সুবাহর কাছে যা আল্লা সুবহানবতালা এই শেরকের অপরাধকে কখনো ক্ষমা করবেন না আর অন্য যেগুলি অপরাধ রয়েছে আল্লাহ সুবাহান ইচ্ছা করলে সেগুলি ক্ষমা করে দিতে পারেন কিন্তু শেরকের অপরাধ ক্ষমা করবেন না অতএব কোনো মুসরেক শেরকে লিপ্ত হওয়ার কারণে যদি মৃত্যুর পূর্বে সে তৌবা না করে মারা যায় তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ চিরজীবনে সে জাহান্নামি হবে কখনো তার ভালো আশা করা যায় না ক্ষমার কোনো সুযোগ নেই এজন্য অবশ্যই এখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাই যেহেতু প্রসঙ্গটা নিয়ে আসলেন আপনি আমরা কি কি সিরক আছে জানবো আপনার কাছে তার আগে একটা বিষয় করলে ভেঙ্গে যায় সিয়াম পালন করছে বরং ইমান বাতিল হয়ে যায় ইমান আনার পরেও ইমান বাতিল হয়ে যায় এমন বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলির মাঝে প্রথম শ্রেণীর কাজ যেটি সেটার নাম হলো আল ইসারাকবিল্লা বাতিল হয়ে যাওয়ার বিষয়ের মতো নয় বরং আরো জটিল জটিল একজন মানুষের অজু হয়ে গেলে তার অন্য কোন ক্ষতি হবে না অজুটা নষ্ট হয়ে গেল জানে যে ওজন হয়ে গেল আল্লা বলছেন বল আশা রাখুন বিল্ডিং যাবে বিল্ডিং এর মধ্যে যা কিছু হয়ে যাবে ঠিক একটা পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করেছে রুই মাছ ইলিশ মাছ অনেক কিছু গজার মাছ জি এবং সেই বাতিল হয়ে যাওয়ার অন্যতম প্রথম কারণ যেটা সেটা হলো লিপ্ত হওয়া খার আপনার কাছে আর বিষয় জানতে চাইব যে বড় আরো স্পষ্ট হওয়ার জন্য এখনো শেরকের কোন প্রকার আছে কি না দ্বিতীয় হলো কেমন এর দৃষ্টান্ত কিভাবে শেরক লিপ্ত হয় কি কি হলো সেরকের প্রকারভেদ অবশ্যই রয়েছে টি করান এবং সন্ন্যায় পরিণতির দিক থেকে পাওয়া যায় শিল্ক হলো দুই প্রকার একটি হলো শিল্কের আকবার বড় শির আর একটি হলো শিল্কে আসকার ছোট শিল্প যে বড় শিল্পের কারণে মানুষের ইমানও নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় জীবন সবই বরবাদ হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে যদি তহবা না করে মারা যায় আর ছোট সেরকের কারণে তার ইমান বাতিল হয়ে যাবে না জীবন সব আমল বরবাদ হয়ে যাবে না মূলত যেই আমলে শের লিপ্ত হয়েছে এই আমলটি তার বরবাদ হয়ে যাবে এবং সে একটি বড় ধরনের কবিরাগুনায় লিপ্ত হবে এই দৃষ্টান্তস্বরূপ কিছু বলতে পারি আমরা শেরকে আকবার বড় শেরক এই বড় শের মানুষের জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে হতে পারে তার মাঝে প্রথম বিষয় হল এবাদত এই অবাদতের বিভিন্ন দিক রয়েছে একটি দিক হল আদ আল্লাহ দোয়া আল্লা সুবাহ একমাত্র পাওয়ার হকদা যেটা এসেছে। আদ ও দোয়াটাই হচ্ছে একটা সুতরাং এই দোয়া কোনো ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে করে তাহলে এটি হলো শেরকে আকবার বড় শের যার কারণে সে একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন আপনি বিপদগ্রস্ত হলেন আপনার উচিত ছিল আল্লাহ সুস্থ থেকে মৃত ব্যক্তির কাছে যে বাবা মো বা আলোচনা বিষয়টা তাহলে একটু দর্শকদের উপকার হবে ওসিলার বিষয় এটি অত্যন্ত একটি ভয়াবহ বিষয় কারণ ওসিলা মানুষ এটাকে ভিন্ন খাতে ব্যবহার করছে বরং ওসিলা এটাও একটা মাধ্যম মানুষকে বড় লিপ্ত করার ওসিলাটাও হলো বড় সের কে লিপ্ত করার মাধ্যম আল্লা সুবহানা বলেনা তোমরা আল্লাহ কাছে সুবহানা অনুসন্ধান করো ওসিলা এর সহজ অর্থ হলো আল্লাহ করা আল্লাহ নৈকট্য লাভের যে মাধ্যম সেটা হলো আল্লাহর আবাদতাল্লা খের আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চমৎকার জ্ঞান গর্ব পূর্ণ সাক্ষাৎকার প্রদান করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আজকে সময় শেষ হয়ে গেল আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আলোচনা শোনার এবং সাক্ষাৎকারটি উপলব্ধি করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আকুল কৌলহাদা আস্তাক আল্লী আলাইকুম আল্লি সাইল মুসলামিন আসসালামু আলাইকুম আহমতুল لو فيك لا عندي لا فكري والله أنستك مهجر ما سيك فلتن والله يدعوكا পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল ख रूपर व्यवधान चौत्री थे चुराशी पर्त जो धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलम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 जाते जानव जतर सकल समस्या समाधान पृथ्वी समाज